بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل ومن يضلل فلا هادي له واشهد ان لا الله واشهد ان محمدا عبده ورسوله شكرا दर्शक আমরা সোবর্ণে কথা বলছিলাম ধৈর্য ধারণকারীর গুণ মোহান্নবুল্লা আলমিন কালামে পাকে বহু জায়গাতে আলোচনা করেছেন এবং ধৈর্য ধারণকারীরা যারা আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই ইসলামের সুন্দর গুণটিকে গ্রহণ করে ফেলেছেন তাদের ইমানকে পূর্ণতাই পৌঁছেছেন তাদের পরিত্রানের কথা তাদের মুক্তির কথা মহান্নবুল্লাহ আলমিন বিভিন্ন সোড়ার বিভিন্ন আয়াতে তিনি আলোচনা করেছেন সৌরাতুল ইনসান অথবা সৌরাত আয়াতে আল্লাহ করেন তাদের ধৈর্যের ফলে সবার যে তাদের প্রতিদান হল তাদের ধৈর্যের ফলে তারা আল্লাহর জন্য ধৈর্য ধারণকারী হয়েছিল তাদের জন্য প্রতিদান হল জান তাহলে মোহান্নবুল্লা আলামিন ধৈর্যশীলদের যে পুরস্কার তাদের যে পরিত্রাণ সে পরিত্রাণ সম্পর্কে কালামের পক্ষে আলোচনা করেছেন অতএব এটি মমিনের গুণ মমিনরা কামনা করে মহান্নবুল্লা আলামিনের কাছে পরিত্রাণ লাভ করবেন সেখানে তিনি মুক্তি পাবেন কাল কেয়ামতের দিন যে ভয়াবহতা মহান্নবুল্লা আলামিন রেখেছেন তার কাফের বান্দাদের জন্য সেই ক্ষেত্রে মহান্নবুল্লাহ আলমিন পরিত্রাণ দিবেন তার মমিন বান্দাদেরকে এবং তাদেরকে সুন্দর তিনি হারির তাদেরকে রেশমি পোশাক দান করবেন সুলখান আল্লাহমদেব এই জন্য আমাদের এই ধৈর্য নামক গুণটি সকলের হওয়া উচিত সকলের মাঝে এই গুণটি থাকা উচিত যার মাধ্যমে সে মহানরবুল্লা আলমিনের সান্নিধ্য তার নৈকট্য লাভ করতে পারেন মহানরবুল্লাহ আলমিন একই ধরনের প্রতিদানের কথা বলছেন সৌরতুল ফুরকানে মহন রব্বুল আলামিন ইরشاد করেন উলাইকা ইউযাওনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়াসসালামা মহন রব্বুল আলামিন তাদেরকে তিনি গুরফ সম্মানের ঘর তাকে দান করা হবে কারণ হলো বিমা সাবারু তাদের ধৈর্য ধারণের ফলে তাদেরকে মহন রব্বুল আলামিন জান্নাতে সম্মানিত ঘর করবেন وَيُلَقْقَوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا ايوان تا دير کے شمدن کروها بي تا دير کے سلام دوها بي فرستو تا دير کے شانتید بانی دیبن آر شخانه چه جنت محنب العالمين تا دير کے استحيب حب راگ بي خالدین فیها حسونت مستقرن ومقاما جه تارا شخانه خالدین آنون تو کالیر جنن আর সেই ঘর সে জান্নাত কতই না সুন্দর সে জান্নাত কতই না উত্তম সে আবাস না ভালো মহানবুল আলমিন ধারণের ফলে তাদেরকে সে জান্নাত দান করবেন সৌরতর রাদের ২৪ নম্বর আয়াতে মাহমুবুল আলমিন তিনি ধৈর্যশীলদের সঙ্গে কথা বলেন সালামুন আলাইকুম দার। যে সালামুন আলাইকুম তোমাদের প্রতি শান্তি তোমাদের প্রতি অনুগ্রহ তোমাদের ধৈর্যের ফলে বিমা সবার তোমাদের ফলে। ফা আর সেই স্থান, কতই না সুন্দর আবাসস্থল সুপ্রিয় দর্শক এই জন্য ধৈর্য নামক গুণটি যখন মুমিনের হবে আমাদের আলোচনা করা উচিত যে ধৈর্য ধারণ করাটি এর বিধান কি শরীয় তাকে কোন দৃষ্টিতে রেখেছে যে ধৈর্য ধারণ করাটি এটি ঐচ্ছিক ব্যাপার কেউ ধৈর্য ধারণ করতেও পারে নাও করতে পারে নাকি তাকে করতেই হবে সে বাধ্য যদি আমরা আলোচনা করি তাহলে তার বিধান আমার খুঁজে পাচ্ছি যে মহান্নবুল্লাহ আরামিন ধৈর্য ধারণ যে গুণটি মোমিনকে বাধ্য করেছেন যে সে তাকে ধৈর্য ধারণ করতে হবে যার মাধ্যমে মহানবুল্লাহ আরামিন তাকে পরিত্রাণ করবেন এই জন্য ধৈর্য ধারণ করার বিধান হল এটি ওয়াজিব তাকে ধারণ করতে হবে ধারণ করতে হবে আর ধৈর্য ধারণের অর্থই হল মহান জানার পর সেগুলোকে পালন করা মহানরবুল আলমিনের যে নিষেধাজ্ঞা যে সীমানা সে সীমানা ওভারটেক না করা যেগুলো তিনি নিষেধ করেছেন সেই বিষয়গুলোকে হারাম জানার পরে সেগুলো থেকে বিরত থাকা এর নাম হলো ধৈর্য আর এটি মোমিনের জীবনে হবে মোমিন সর্বদাই ধৈর্য ধারণ করবেন অতএব এই গুণটি হলো এমন একটি গুণ যেটি মোমিনরা ধৈর্য ধারণকারী হবে এবং সে অজীবের প্রতি সে লক্ষ্য রাখবে মোহান রাবুল আর এই সম্পর্কে কথা বলেন যে তোমরা সাহায্য কামনা করো मोहानब्ला आलमीन अनुग्रह कामना करो जे माध्यमे महानब्ला आलमी सवर धर्धारण करमे दर्शक आज के उत्तम गुणटी ने कथा बोल सर्व उउत्तम धैर्य धारणकारी जो आप सर्व उत्तम धर्ज धारण करी नबी मोहम्मद सोल्लासल्लम धैर्य धारण करूब भलोक जानी नबी मोहम्मद सोल्लासल्लम जीवन जदि ए टू जेड आलोचना करी তার প্রথম জীবন মাক্যী জীবন মাদানী জীবন এবং পূর্ণ জীবন নিয়ে আলোচনা করি তাহলে সর্ব উৎকৃষ্ট ধারণকারী ছিলেন কারণ গুণটি হল মমিনের আর নবী মেহমদ আলী ওসাল্লাম মানবের মাঝে সর্ব উৎকৃষ্ট মানব অতএব তিনি ধৈর্য ধারণ করেছেন ধৈর্যশীল তিনি ছিলেন আর এই গুণটি নবীনের এই গুণটি মমিনদের সুপ্রিয় দর্শক এই জন্য এই গুণটি আমার মাঝে নিজের মাঝে এটিকে তার প্রতিফলন ঘটাতে হবে আমি ধৈর্য ধারণকারী মহানবুল্লা আদেশ নিষেধকে আমি গ্রহণকারী আমি মুসলিম আমি নত হতে পেরেছি আমি বিধিবিধানকে গ্রহণ করতে বিধানকে আপনি হলেন সবের আপনি হলেন ধৈর্য ধারণকারী মহান্নবুল্লাহ আলমী নিষেধ করেন ওয়স্ত বিশ্বলা তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো বিশ্ববরে ধৈর্য ধারণ করার মাধ্যমে ওয়সলা এবং নামাজ কায়েমের মাধ্যমে নামাজ পড়ার মাধ্যমে এটি অনেক বিশাল ব্যাপার এটি বড় ব্যাপার আলাল আল্লাহন কিন্তু যারা খাস তারা আল্লাহকে ভয় করেন আল্লাহর ক্ষেত্রে বিনয়ী তাদের জন্য নয় এটি সবার ক্ষেত্রে বড় নয়। আল্লাহ তালা বলছেন ধৈর্য ধারণ করার মাধ্যমে মহান্নবুল্লা আলম তার বান্দাকে তিনি সাহায্য দিয়ে থাকেন আর সাহায্য গুলো আসে মহানবুল্লাহ আলমিনের পক্ষ থেকে দুনিয়াতে তার বান্দাকে তিনি হিফাজত করেন এবং পরকালে তিনি তাকে হেফাজত করেন অতএব ধৈর্য ধারণ করা এটি মোমিনের গুণ মমিনরা সর্বদাই ধৈর্য ধারণ করবে মহান্নবুল্লাহ আলমীর সুরাত আল ইমরানের দুশো নম্বর আয়াতে এরশাদ করেন ইয়ল্লা দিন এখানে আল্লাহ তালা তিনি আদেশ করেছেন মোমিনদেরকে ইতিপূর্বেও আদেশ করেছেন সুরাতমরানের আদেশ নম্বর আয়াতে যে হে ইমানদারেরা তোমরা ধৈর্য ধারণকারী হও ইয়া ইহল আেরু ও সেরু এবং দৃঢ় হও ধৈর্য ক্ষেত্রে আর শেষ অংশে বলছেন যে ওত্তাক করল্লা আল্লাহ আল্লাহ কুমতুফুল্লাহন আল্লাহকে ভয় করো তাহলে তোমরা তার কাছে পরিত্রাণ পাবে মোহান্নবুল্লাহ আলমিন এ আয়াতেও তিনি আদেশ করেছেন তাহলে আদেশগুলো মহান্নবুল্লাহ আলমিনের এই আদেশগুলো মানা মমিনের জন্য ওয়াজিব তাকে মানতে হবে তাকে ধৈর্য ধারণ করতে হবে তাকে ধৈর্য ধারণকারী হতে হবে এই গুণের অধিকারী তাকে পরিপূর্ণ হতে হবে অনুরূপ হবে সোরা লোকমানের সতেরো নম্বর আয়াত আল্লাহ তালা ইশাদ করছেন मर जरा रबेश के ग्रहण बर्जन क्षेत्र दृढ़ इमान अधिकारी छुण तुम धैर्धारण करोता वास्तव में रूपदान करुटी थे अवश्य फिर आसतेधारण कारी होते মহান্ন আলমিনের পূর্ণ নামার আয়াতের সাত করছেন যে হে ইমানদারীরা যখন তোমরা কাফেরদেরকে দলবদ্ধ ভাবে তাদেরকে সজ্জিত ভাবে তাদের সাথে তোমরা মিলে যাও তোমাদের সাথে তারা যুদ্ধে লিপ্ত হয় এই অবস্থাও যদি তোমাদের ঘটে তাহলে তোমাদের করেন তোমাদেরকে তিনি সহযোগিতা করবেন আর একটু আগে আলোচনা হয়েছে যে তোমরা ধৈর্য ধারণের মাধ্যমে সহযোগিতা কামনা করো মহান্নবুল্লা আলমিনের সাহায্য কামনা করো তাহলে যুদ্ধে লিপ্ত হয়ে পলায়ন করা এটি মোমিনের কখনোই গুণ নয় সে মারা যাবে এই চিন্তা করে এ ভেবে সে পশ্চাদ পদগ্রহণ করতে পারে না এটি কখনো মুমিনের উচিত হতে পারে না তাকে এমন হতে পারে যে সেখানে শাহাদ বরণ করবে এটি তার জন্য ভালো যদি সে বাহ্যিক দুনিয়ার মোহ ভালোবাসার ক্ষেত্রে চিন্তে করে থাকে তাহলে তার ক্ষেত্রে বড় কঠিন এবং জটিল আর এই ক্ষেত্রে কখনো মুমিনের হতে পারে না যে দুনিয়ার ভালোবাসা তাকে দিনের কর্ম থেকে বাধা দেবে দিনের কর্ম থেকে তাকে দূরে সরিয়ে ফেলবে এটি কখনো মমিনের গুণ হতে পারে না অতএব ধৈর্য ধারণকারী হতে হবে মহানবুল্লা বলছেন যে তুমি পালায়ন করো না অন্য আয়াতে সৌরত মোহাম্মদের মহানবুল্লা আলমিন এখানেও নিষেধাজ্ঞা পেশ করেছেন তিনি বলছেন যে হে ইমানদারীরা তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনগত্য স্বীকার করো তার প্রতি আদেশ নিষেধ আছে সে আদেশ নিষেধ সে লক্ষ্য করে এরপরে পথ চলবে যদি আদেশ থেকে থাকে তাহলে পালন করবে আর যদি নিষেধাজ্ঞা থেকে থাকে তাহলে সে নিষেধাজ্ঞা থেকে তার নিজকে সে বিরত অনুরূপ ভাবে মহানবুল আলমিন অন্য আয়াতে তোমরাই একশো উনচল্লিশ মহান্নবুল্লা আলমিনের কাছে বিজিত হবে হতে পারে দুনিয়াতে পরকালেও মহানবুল্লাহ আলমিন মোমিনদেরকে বিজয়ী দান করেছেন সুপ্রিয় দর্শক একটু ছোট্ট বিদ্যুতের পরে আবারও আমরা ফিরে আসবো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 देखोचन शुक्रवार पुन सम्प्रचार सकाल साढ़े सलूसम अबू मुसार লোকেরা রসুল সাল্লাহসাল্লামকে কোথায় জিজ্ঞেস করল ইসলামের কোন বিষয়টি সর্বোত্ত রসুল সাল্লাহ সাল্লাম বলেন যার হাত এবং মুখ থেকে অন্য মুসলিম ব্যক্তি নিরাপদ থাকে সহি বুখারি প্রথম খণ্ড ইমান অধ্যায় হাতের সংখ্যা এগারো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 পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় বিরতির পরে আবারও আমরা ধৈর্যের বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করতে চলেছি ধৈর্য ধরা যেহেতু কেউ যদি তোমাকে অন্যায় আচরণ করে তাহলে এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করার যে দিক এটি মুমিনের মাঝে পাওয়া যাবে কেউ যদি অন্যায় করে তাহলে তার প্রতি বদলা সে যতটুকু করেছে মোহনবুল্লা শিক্ষা দিচ্ছেন যদি সেখানেও ধৈর্য ধারণ করে নাও। তাহলে তাহলে ধৈর্য ধারণকারীদের জন্য এই কাজটি অতি উত্তম যে কেউ যদি তাকে কষ্ট দিয়ে ফেলে তাহলে সেখানে ক্ষমা করে দেওয়া যেটি সৌরাতাহালের একশত ছাব্বিশ নাম্বার আয়াত মহান্নবুল্লা আলমিন এখানে ধৈর্যশীলদের তিনি গুণ বর্ণনা করেছেন তারা সর্বদাই ধৈর্য ধারণ করবে এমন কি এই কঠিন মুহূর্তে সে ধৈর্য ধারণকারী হবে এবং আল্লাহর জন্য সে তার নিজকে বিলিয়ে দিবে যদিও সেখানে তাকে কষ্ট দেওয়া হয়েছে ইচ্ছে কষ্ট দিতে পারে এরপর সে কষ্ট দিতে চাচ্ছে না আজকের এই গুণটি আমাদের না থাকার ফলে আজকে সমাজে অনেক ধরনের সমস্যা আমরা ফিল করি যেমন ভাবে ছোট্ট উদাহরণ বলা যেতে পারে যা আমরা একে অপরে দুইজনের মাঝে আমরা পথ চলছি আমি যাচ্ছি আর ভাই সামনে দিয়ে আসছেন ক্ষেত্রে আমার অজান্তে তার শরীরের সাথে আমার শরীর টাচ খেয়ে গেল এটি স্বাভাবিকভাবে হয়ে ওঠে এবং এটি যদি হয়েই যায় তাহলে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা এরপর তিনি বলছেন যে সরি ভাই আমি লক্ষ্য করিনি আবার তিনি কথা বলছেন আরে ভাই চোখ কোথায় রেখে আপনি পথ চলেন ইত্যাদি কথাগুলো এগুলো ধৈর্য নাদ ধরার একটি মানে দিক বলা যেতে পারে যে ধৈর্য ধারণ করতে হবে সর্বক্ষেত্রে মহানডুল আলামিন যেহেতু ধৈর্যের ব্যাপারে তিনি নসিহত করেছেন তার মুমিন মমিনবান্ধাদেরকে তার মাধ্যমে তাদের পরিত্রানের ঘোষণা করেছেন অতএব সকলের উচিত প্রতিটি মমিনের উচিত যে পরিপূর্ণভাবে ধৈর্যশীল হওয়া আর যে সবর বা ধৈর্য গুণটি এটি মূলত বলা যেতে পারে এটি মমিনেরই গুণ আর এই গুণটি শুধু মমিনদের মাঝেই পাওয়া যায় যারা মমিন নয় আল্লাহর ক্ষেত্রে যাদের দুর্বলতা রয়েছে তাদের মাঝে এই গুণটি পাওয়াটা একটু দুষ্কর না তাদের ক্ষেত্রে পাওয়া যেতে পারে না আলি ওসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন সোহাইব রাহু তিনি বলেন কালা রসুল্লাহ সাল আলিহ্লাম আল্লাহ নিয়ে বলেছেন আজাবান মমিন মুমিনের কর্মগুলো বড় আশ্চর্যজনক এবং তার এই অবস্থা মমিন ছাড়া আর কাউর হয়ে উঠে না কারণ যে অবস্থায় সে থাকে যেই কাজী তার মাঝে আসে যতই বিপদী আসে সে আল্লাহর প্রতি ধৈর্য ধারণকারী হয় আর নবীম সাল্লিম বলেছেন এই গুণটি মমিন ছাড়া আর কারো হতে পারে না এজন্য জন্য ধৈর্য নামক যে গুণটি আমরা আলোচনা করছি এটি কিন্তু মমিনের সাথে সম্পৃক্ত যাদের ইমানের দুর্বলতা আছে তারা এই গুণ থেকে তত দূরে তারা ধৈর্য ধারণকারী হতে পারবে না আজকের মুসলিমদের অবস্থানে আমরা অনেক সময় আলোচনা করি এবং আলোচনা করতে বাধ্য যে আজকে আমাদের শুধুমাত্র নামের মাধ্যমে আমরা মুসলিম আমাদের মাঝে ফরজ কাজগুলো ছাড়তেও যখন দ্বিধা হয়নি তাহলে আপনাকে এই সবের ধৈর্যশীল টাইটেল লাগানো বড় কঠিন আপনার বিন্দু ত্রুটির ফলে বিন্দু কষ্টের ফলে আপনি দিনের ফরজগুলোকে ছাড়তেও দ্বিধা করেন না সুপ্রিয় দর্শক এই জন্য আলামিন যে ফরজ বিষয়গুলি আমাদের প্রতি দিয়েছেন এই ফরজগুলোকে ফরজ হিসেবে পালন করা আমার যতই কঠিন হোক না কেন আমার যতই দুনিয়ার কর্ম থাক না কেন আমার যতই দুনিয়ার কর্মব্যস্ততা থাক না কেন আমাকে সেক্ষেত্রে আর এই কাজটি মমিন ছাড়া আর কাউ রয়ে ওঠে না কারণ কারণ তাদের কাছে যদি খুশির সংবাদ আসে যদি আনন্দ মুহূর্ত তাদের কাছে আসে তাহলে সাকর নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন যে তারা আল্লাহর প্রশংসা করে হ্যাঁ এ ধরনের প্রশংসার এ ধরনের ভালো দিক মানুষের মাঝে আসে কখনো সেই ধরনের বড় সাফল্য অর্জন করতে পারে দুনিয়াবী এবং এর ফলে আল্লাহর শুকুর গুজার হওয়াটি এটি মমিন ছাড় কারো হয়ে ওঠে না একজন বড়ো চাকরিজীবী তিনি তার এই বড় একটি চাকরি পেলেন এক্ষেত্রে ধৈর্যশীল তিনিও আনন্দ বোধ করেছেন ক্ষেত্রে মমিন যদি তিনি হন পরিপূর্ণ যদি ইমানের দাবিদার হন তাহলে তার যে ধৈর্য ধরা তার যে অবস্থা আর একজন সম্পর্কে অথবা ইমানের কর্ম থেকে দূরে তার আনন্দ এক হতে পারে না যতগুলো তার আনন্দ হবে সবগুলো দিন বিরোধী আনন্দ হবে কিন্তু একজন মমিনের ক্ষেত্রে নবী মোহামুদ সাল্লা আলহাম বলেছেন সে এই আনন্দের মুহূর্তে রবের প্রশংসা করবে সে ধৈর্যশীল হবে আমরা একটি উদাহরণ পেশ করতে পারি বিয়ের যে ঘটনা বিয়ে সাদী এটি আমাদের জীবনে হয়ে ওঠে এবং আমরা বিয়ে সাদী করি নবী মহাল আলসালামের সন্ন্যত আমরা বিয়ে শী করি বিয়ে সাদীর যে পর্বগুলো আসে তার মাঝে যখন বর তার বধুকে উঠিয়ে নিয়ে আসে সেই দিনটি তার জন্য বড় একটি আনন্দের দিন আর এই দিনে আনন্দ প্রকাশ করতে যে আজকে সমাজ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে তাদের আনন্দগুলো যে মমিনের আনন্দ সে মুমিনের আনন্দের সাথে কি মিলে যায় আমরা দেখতে পাই না সঠিক নয়। নই কারণের আনন্দের সাথে মিলে না কারণ মুমিন আল্লাহ প্রশংসা করবে আর আল্লাহর প্রশংসা করার অর্থই হল সে আল্লাহ বিরোধিতা তার মাঝে আসবে না আল্লাহর অবাধ্যতা তার মাঝে আসবে না আল্লাহর অসন্তুষ্টির কারণ তার মাঝে আসবে না কিন্তু আজকে আমরা দেখতে পাই এই আনন্দ প্রকাশ করতে যে আজকে এক সপ্তাহ ধরে আমাদের ডেক্সেট সাজানো হয়েছে যার মাধ্যমে গান বাজনা সারা রাত ভোর চলছে এবং কষ্ট হচ্ছে আমার প্রতিবেশীর কষ্ট হচ্ছে আমার এলাকাবাসীর সেদিকে আমাদের কিন্তু ভূক্ষেপ নাই সুপ্রিয় দর্শক তাহলে ধৈর্য ধারণ করা এটি মমিনের গুণ নেবি মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন যে এই গুণটি একমাত্র মমিনের গুণ তার কাছে আনন্দের যদি খবর আসে তাহলে সে সাকার মহানবুল্লা আরামিনের শুকুর গুজার তার প্রশংসা জ্ঞাপন করবে আলহামদুলিল্লাহ বড় সুসংবাদ এসেছে সেত হবে মহানবুল্লাহ খুশির সংবাদ তার জন্য এটি মঙ্গল বয়ে নিয়ে আসে আর তার কাছে যদি ধরনের বিপদ আসে তার কাছে যদি কঠিন মুহূর্ত চলে আসে তাহলে এই কঠিন মুহূর্তে সে ধৈর্য ধারণ করবে मोहानबल आलमीन जो काीक्षा करें जत कष्ट जीवन जत कष्टी दुश्चिंता मोहनबेदान दान कर एक मोमर क्षेत्र नबीमू सल्लाम से विपद चले आसेन असवर সে ধৈর্য ধারণকারী হবে সে আল্লাহর কাছে বলছেন কামনা করবে আমার যে বিপদ এসেছে আল্লাহ এই বিপদ তুমি একমাত্র দিতে পারো এবং এই বিপদকে তুমি একমাত্র দূর করতে পারো অতএব এই বিপদ আমার প্রতি এসেছে আমি ধৈর্য ধারণ করলাম তুমি আমার এই বিপদকে উদ্ধার করো ইসলামের যে সুন্দর গুণাবলী আছে তার মাঝে একটি গুণ এবং এই গুণটি শুধুমাত্র মমিনের গুণ মমিনরাই শুধু ধৈর্য ধারণ করতে পারে এবং যার মাধ্যমে সে আল্লাহর কাছে পরিত্রাণ পেতে পারে নবী মোহাম্মদ আলি ওসাল্লাম সর্বক্ষেত্রে আমাদেরকে ধৈর্যশীল হতে বলেছেন ধৈর্যের শিক্ষা আমাদেরকে দিয়েছেন যেমনটি আল্লাহর ইবাদাতে যেমনটি আমার আনন্দের ক্ষেত্রে অনুরূপভাবে আমার কষ্টের ক্ষেত্রে অনুরূপভাবে আল্লাহর নিষেধাজ্ঞা মানার ক্ষেত্রে মোহানবুল আরামীন আমাদেরকে ধৈর্য নামক যে গুণটি সেই গুণটি দান করুন সুপ্রিয় দর্শক ইনশা আল্লাহ আমরা ধৈর্য নামক গুণটি নিয়ে আরো আলোচনা করব আগামী পর্বগুলোতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ